আলহামদুলিল্লাহ আমরা কেন জানব এই আলোচনা শুরু করার পূর্বেই আমরা তিনটি উদাহরণের মাধ্যমে আমাদের আলোচনা শুরু করতে চাই প্রথম উদাহরণ এমন একজন মানুষের কথা আপনারা কল্পনা করতে পারেন যেই মানুষটি প্রতিদিন যখন সে সকালবেলায় ঘুম থেকে উঠে সে গতকালকের কোনো স্মৃতি মনে করতে পারে না এবং শুধু গতকাল নয় গত সপ্তাহ গত মাস বা গত বছর অর্থাৎ এক কথায় অতীতের কোনো কিছু তার মনে নেই সে মনে করতে পারে না শুধুমাত্র বর্তমানটাকে আজকের দিনটাকে সে বাস্তব হিসাবে দেখে একজন ব্যক্তির যদি এরকম অবস্থা হয় তাহলে তার পরিণতি কেমন হতে পারে সহজেই বোঝা যাচ্ছে যে এই ব্যক্তির খুবই শোচনীয় অবস্থার মধ্যে সে আছে কেননা এক নম্বর সে বর্তমানে যা দেখছে বর্তমানের বিষয়কে সে চিরস্থায়ী অপরিবর্তনীয় এই ধরনের মনে করছে বর্তমানকে চিরস্থায়ী বলে মনে করছে দুই নম্বর গতকাল বা অতীতের কোনো কিছুই যেহেতু তার মনে নেই এই কারণে সে গতকালের যে ভুলগুলো সে করেছিল সেখান থেকে কোনো শিক্ষা গ্রহণ করতে পারবে না অথবা পূর্বের যে ভুলগুলো সেগুলো সে আবার পুনরাবৃত্তি করবে এবং তিন নম্বর অবস্থা হতে পারে এই ব্যক্তিটি সে তার শত্রুদের কাছে তামাশার পাত্রে পরিণত হবে এমন কি তার বন্ধুদের কাছেও তার কোনো ভূমিকা থাকবে না গুরুত্বহীন হয়ে পড়বে তাদের উপরে সে বোঝা স্বরূপ হয়ে পড়বে চার নম্বর অবস্থা হতে পারে এই ব্যক্তি যেহেতু সে জানে না সে কোথা থেকে এসেছে কিভাবে সে সামনে এগিয়ে যেতে পারে অর্থাৎ তার কোনো উজ্জ্বল ভবিষ্যৎ নেই পাঁচ নম্বর অবস্থা ব্যক্তিটি নিজের পরিচয় সম্পর্কে জানে না তার কোনো আইডেন্টি নেই তার নিজের কোনো পরিচিতি নেই এই উদাহরণ থেকে আমরা যদি কল্পনা করে বুঝতে পারি যে একজন ব্যক্তি নিজের অতীত সম্পর্কে না জানলে যদি তার এত শোচনীয় অবস্থা হতে পারে এতগুলো সমস্যা তার হতে পারে যখন একটা সম্পূর্ণ জাতি তাদের অতীত সম্পর্কে জানে না উদাসীন গাফেল সেই জাতির পরিণতি কত ভয়াবহ হতে পারে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি মুসলিম জাতির একটা বড় অংশ তাদের অতীত সম্পর্কে গৌরবজ্জ্বল ইতিহাস সম্পর্কে সম্পূর্ণরূপে গাফেল যার ফলে মুসলিম পরিবারে হয়তো জন্মগ্রহণ করছে কিন্তু সন্তান বেড়ে উঠছে অমুসলিমদের অনুকরণ করে অমুসলিমদের আদর্শ সে গ্রহণ করছে অমুসলিমদের রীতিনীতি পোশাক আশাক সে গ্রহণ করছে সুফান আল্লাহ এর মাধ্যমে সে নিজের পরিচিতিকে বদলে নিচ্ছে নিজের অজান্তে সে ইসলামের বাইরে চলে যাচ্ছে বিভিন্ন কারণে দুই নম্বর উদাহরণ ইতিহাস না জানার কারণে মুসলিমদের মধ্যে কিভাবে হীনমন্নতা কাজ করে এবং আত্মপরিচয়হীন একটা অনুভূতি কাজ করে শেখ আহমেদ দিদাতের উদাহরণ আমরা বলতে যাচ্ছি শেখ আহমেদ দিদাত আপনারা তার সম্পর্কে জানেন তিনি দক্ষিণ আফ্রিকার একটি শহরে একবার বক্তব্যের জন্য বিষয়বস্তু ঠিক করে আয়োজক কমিটিকে জানিয়ে দিলেন বক্তব্যের বিষয়বস্তু কী ছিল বিষয়বস্তু ছিল মুহাম্মদ দ্য গ্রেটেস্ট সাল্লাহ মুহাম্মদ দ্য গ্রেটেস্ট এটা ছিল তার বক্তব্যের শিরোনাম বা টাইটেল তিনি আয়োজক কমিটিকে জানিয়ে দিলেন এই টাইটেলটা হবে আমার বক্তব্যের শিরোনাম কিন্তু মজার ব্যাপার হচ্ছে যখন তিনি নির্ধারিত দিনে সেই স্থানে বক্তব্য দেওয়ার জন্য গেলেন সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন আয়োজক কমিটি সেই বক্তব্যের বিষয়বস্তুকে পরিবর্তন করে শিরোনামটাকে বদলে ফেলেছে তারা নতুন শিরোনাম দিয়েছে মুহাম্মদ দ্য গ্রেট মুহাম্মদ দ্য গ্রেটেস্ট থেকে আয়োজক কমিটি কি কারণে মুহাম্মদ দ্য গ্রেট এই শিরোনামে আসতে বাধ্য হল দুই নম্বর আরেকটি পরিস্থিতি শেখ আহমেদের উদাহরণ থেকে আমরা জানছি অভিজ্ঞতা থেকে আমরা জানছি তিনি আরেকবার আমেরিকাতে একটি শহরে একইভাবে বক্তব্যের জন্য আগেই আয়োজক কমিটিকে বিষয়বস্তু জানিয়ে দিলেন বিষয়বস্তু কি বিষয়বস্তু হচ্ছে যে বাইবেল আমাদের আহ নবীজি সালিসাম সম্পর্কে কি বলছে বাইবেলে আমরা জানি পূর্বে সমস্ত ধর্মগ্রন্থে আমাদের সৌলা সালিসের আগমনের সংবাদ সুন্দরভাবে বিস্তারিত বর্ণনা করা হয়েছে তো সেই বিষয়বস্তুটি ছিল হোয়াট দ্য বাইবেল সেইজ অ্যাবাউট মোহাম্মদ সালাহুল্লাম এবারও যখন তিনি নির্ধারিত দিনে নির্ধারিত স্থানে বক্তব্যের জন্য গেলেন গিয়ে দেখতে পেলেন আয়োজক কমিটি সেই বিষয়বস্তুর শিরোনামটিকে বদল করে এভাবে নিয়ে এসেছে হোয়াট দ্য বাইবেল সেইজ অ্যাবাউট মোহাম্মদ সাল্লা সাল্লাম এর বদলে তারা বিষয়বস্তু নিয়ে এসেছে অ্যা প্রফিট ইন দ্য বাইবেল বাইবেলে একজন নবীর খবর সুবহান আল্লাহ কি কারণে তারা এই পরিচয়টি বা বক্তব্যের বিষয়বস্তুটি শিরোনামে নিয়ে আসতে দ্বিধাগ্রস্ত ছিল বাইবেলে মোহাম্মদ সাল্লা সংবাদ দেয়া হয়েছে এই তথ্যটি তারা কেন দিতে ভয় পাচ্ছিল আয়োজক কমিটি কেন এই শিরোনামটিকে বদলে ফেললো আবার দক্ষিণ আফ্রিকার উদাহরণটা আমরা বলেছি সেখানে মুহাম্মদ দ্য গ্রেটেস্ট সেখান থেকে নিয়ে আসলো মোহাম্মদ দ্য গ্রেট সাল্লাহ আলাইসাল্লাম কি কারণে এর অন্যতম একটি কারণ হচ্ছে অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হচ্ছে ইতিহাস সম্পর্কে না জানা রাসুল্লা সাল্লামের সম্পর্কে বিস্তারিত না জানা এবং মুসলিমদের গৌরবোদ্দল ইতিহাস সম্পর্কে না জানা বর্তমানের শোচনীয় অবস্থাকে বাহ্যিক শোচনীয় অবস্থাকে যেমন আহ কুফ্ফারদের চাকচিক্য এবং তাদের অবকাঠামোগত অর্থনৈতিক সমৃদ্ধি এগুলোর তুলনায় মুসলিমদের অবস্থা বাহ্যিকভাবে আপাত কিছুটা শোচনীয় এই সমস্ত হীনমন্যতার কারণে তারা সেই সমস্ত কুফারদের দেশে কুফারদের দেশে বিষয়বস্তুকে এভাবে প্রকাশ করতে ভয় পাচ্ছিল যে মোহাম্মদ দ্য গ্রেটেস্ট তার বদলে তারা নিয়ে আসলো মোহাম্মদ দ্য গ্রেট এবং বাইবেল মুহাম্মদাল্লামের কথা আছে এর বদলে তারা নিয়ে আসলো প্রফিট ইন দ্য বাইবেল আমরা যদি বিপরীতভাবে দেখি বিষয়টিকে অর্থাৎ মুদ্রার অপরপিটে দেখি এই পিঠে আমরা বললাম যে ইতিহাস না জানার কারণে গৌরবদের ইতিহাস সম্পর্কে না জানার কারণে তারা এই ধরনের হীনমনতায় ভুগে বিষয়বস্তুগুলোকে সাধারণ করার চেষ্টা করছিল অথচ অপর থেকে আমরা এখন একজন ব্যক্তির উদাহরণ পেশ করব যিনি একজন অমুসলিম লেখক অমুসলিম পরিবেশে অর্থাৎ অমুসলিম পাঠকদের জন্য তিনি বই লিখেছেন কিন্তু সেইখানে সেই বইতে তিনি রাসুল্ল সাল্লাইসাল্লামকে শীর্ষস্থান দিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেননি যদিও তিনি একজন অমুসলিম তিনি জানেন তার বইয়ের পাঠকরা অমুসলিম সেখানে একজন ইসলাম ধর্মের বা তাদের দৃষ্টিকোণ থেকে একজন ধর্মীয় ব্যক্তিকে প্রথম স্থানে নিয়ে আসাটা স্বাভাবিকভাবে পাঠকদের মধ্যে আপত্তির কারণ হতে পারে এরপরও তিনি সেখানে কী করলেন রাসীদুল্লাহ সাল্লাস্লামকে স্থানে নিয়ে আসলেন মুসলমানরা একদিকে আমরা দেখতে পাচ্ছি তারা হীনমন্নতায় ভুগছে ক্ষমাপ্রার্থী মনোভাবসুলভ মানসিকতা তাদের মধ্যে কাজ করছে অপর দিকে অমুসলিম একজন লেখক অমুসলিম পাঠকদের জন্য তার বইয়ে প্রথম স্থান দিলেন মোহাম্মদ কি কী কারণ এই কারণে আমরা দেখতে পাই মাইকেল এইচ হার্ট তার দ্য হান্ড্রেড বইয়ের প্রচ্ছদের ফ্ল্যাপে এই তথ্যটি লিখে দিতে বাধ্য হলেন তিনি বুঝতে পেরেছিলেন যে এটি তার পাঠকদের মধ্যে একটি প্রতিক্রিয়া সৃষ্টি করবে সে কারণে তিনি লিখে দিতে বাধ্য হলেন যে আমি চেষ্টা করেছি মোহাম্মদ সাল্লা পূর্বে কোনো একদিন ব্যক্তিকে নিয়ে এসে তাকে শ্রেষ্ঠ স্থান প্রদান করতে কিন্তু অবশেষে তিনি সেখানে বয়ে সেটা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে রাসুল্লাহ সাল্লাহ আসালাম বা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনের যে কোনো একটা অংশও যদি আমরা বিবেচনা করি তিনি নিঃসন্দেহে বাকি সমস্ত মানুষদের থেকে শ্রেষ্ঠ দেখুন একদিকে মুসলিমরা তাদের ইতিহাস সম্পর্কে হীনমন্যতায় ভোগার কারণে গ্রেটেস্ট থেকে গ্রেট নিয়ে আসলো আর অপর দিকে অমুসলিমরা জানার কারণে ইসলাম সম্পর্কে জানার কারণে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের বিস্তারিত সিরা সম্পর্কে জানার কারণে তার ভূমিকা সম্পর্কে জানার কারণে সেখানে প্রথম স্থানে শ্রেষ্ঠ স্থানে সুল্লাস্লামকে নিয়ে আসলো এটাই হচ্ছে ইতিহাস জানা এবং না জানার মধ্যে একটি তুলনা বর্তমানে আমরা ইতিহাস না জানার কারণে ইতিহাস বিস্তৃত আত্মভোলা একটি জাতিতে পরিণত হয়েছে আমরা ইতিহাস জানি না এই কারণে আমরা আমাদের শত্রুদের দ্বারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছি সতেরোই জুলাই দুই সালের একটি সংবাদ যেটা আপনারা সেই তারিখের পত্র পত্রিকাগুলো যদি আপনারা খুঁজেন সেখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ সেখানে বাংলাদেশের একজন রাজনীতিবিদ সংসদ সদস্য তিনি একটি মন্তব্য করেছেন এই ভারতীয় উপমহাদেশ বিশেষ করে বাংলায় মুসলমানদের আগমন সম্পর্কে মুসলমানদের ভারত উপমহাদেশ তথা বাংলায় আগমন একটি ঐতিহাসিক ঘটনা আমরা সবাই জানি ইক্তিয়ার উদ্দিন বক্সিয়ার খোলজি তিনি সতেরো জন ঘোরসোয়ার নিয়ে এই বাংলাকে বিজয়ী করেছিলেন তো সেই ঘটনার প্রেক্ষিতে উক্ত রাজনীতিবিদ তিনি বলছেন তার কথাটি আমি কোট করছি তিনি বলছেন একসময় ইখতিয়ার উদ্দিন বক্তিয়ার খুলদি সতেরো জন ঘোরসহ নিয়ে বাংলা বিজয় করেছিলেন আসলেই কি আমরা এত দুর্বল ছিলাম লক্ষ্য করুন এখানে মুসলমানদের আগমনের পর তিনি বলছেন আসলে কি আমরা অত দুর্বল ছিলাম তাহলে কি তিনি নিজের পরিচয় দিতে চান আমরা হিন্দু অথচ তিনি একজন মুসলিম অন্তত তার নামের অংশে আমরা দেখতে পাই ইসলামের পরিচয়সূচক অংশ তার মধ্যে রয়েছে অথচ তিনি বলছেন মুসলিমদের আগমন আসলে কি আমরা অত দুর্বল ছিলাম অথচ আমরা জানি মুসলিমদের আগমনের পূর্বে এই অঞ্চলের অধিকাংশ মানুষ ছিল হিন্দু এবং বৌদ্ধ ধর্মাবলম্বী তিনি জাতীয়তাবাদের কারণে তাদের পক্ষ নিচ্ছেন তিনি বলছেন একসময় ইকতের উদ্দিন বক্তিয়ার খুলদি সতেরো জন ঘোরসোয়ার নিয়ে বাংলা বিজয় করেছিলেন আসলে কি আমরা অত দুর্বল ছিলাম সবদেরও ঘোরা দিয়ে বাঙালিদেরকে কি পদানত করা যায় ভারত বর্ষ জয় করা যায় এর কোনোটাই করা যায় না আমরা চেতনাহীন ছিলাম তিনি আরো বলেন জাগ্রত চেতনা থাকলে ১৭ ঘোরার চার পা ধরে টান দিতে আটষট্টি জন লোক লাগে তখন আটষট্টি জন লোকের অভাব ছিল না এরপরে তিনি তার বক্তব্য শেষ করেন এই বলে যে আল্লাহর দান সোনার বাংলাকে কেউ শ্মশান করতে পারবে না ভানু দেখুন কিভাবে ইতিহাসের এত বড় একটি ঘটনা বাংলার মুসলমানদের আগমন রাজনৈতিকভাবে ইসলামকে প্রতিষ্ঠা করা এটাকে কখনোই ইতিহাস থেকে মুছে দেওয়া সম্ভব নয় অস্বীকার করাও সম্ভব নয় বড় ঐতিহাসিক ঘটনা কিন্তু ইতিহাসের ঘটনাগুলোকে যেটা করা সম্ভব সেটা হচ্ছে বিকৃত করে মানুষের সামনে উপস্থাপন করা সম্ভব ভুল ব্যাখ্যা প্রদান করা সম্ভব এখানে ঠিক সেটাই করা হচ্ছে এর কারণ হচ্ছে আমরা ইতিহাস সম্পর্কে অজ্ঞ গাফিল জানি না তিনি বলছেন বাংলায় যেন মুসলিমরা আগমনের মাধ্যমে যেন তারা বাংলাকে লুটপাট করতে এসেছেন আল্লাহর দান সোনার বাংলাকে কেউ শ্মশান করতে পারবে না অথচ আমরা দেখি এই একই লোকেরা তারা বাংলায় এবং ভারতবর্ষে ইংরেজদের কুশাসন তাদের লুট্তরাজ তাদের সন্ত্রাস সম্পর্কে তারা সম্পূর্ণরূপে নীরব থাকেন মুসলিমদেরকে তারা ভিলেন হিসেবে উপস্থাপন করছেন দিকে ইংরেজদেরকে যেন তারা মুক্তিদাতা আধুনিক পথের পথ প্রদর্শনকারী এই সমস্ত ভূমিকায় তাদেরকে নিয়ে আসতে যাচ্ছেন আমরা ইতিহাস সম্পর্কে জানি না ইতিহাস জানলে আমরা দেখতে পেতাম যে মুসলিম শাসন আমলে বাংলা এবং এই ভারতবর্ষ ছিল সমগ্র বিশ্বে অত্যন্ত সম্পদশালী এবং সমৃদ্ধশালী একটি ভূমি সম্পদের দিক থেকে নীতি নৈতিকতার দিক থেকে উভয় দিক থেকে এবং এটা আমরা অনেকেই জানি যে টাকায় শায়েস্তা সময় যখন তিনি মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সময় সুবাদার ছিলেন বাংলার সেই সময় কত সমৃদ্ধ ছিল এই অঞ্চলটি টাকায় আকমন চাল পাওয়া যেত অথচ ইংরেজিদের শাসন সেই শাসনের শুরু হয়েছিল একটি ভয়াবহ দুর্ভিক্ষের মাধ্যমে বাংলা এগারোশো ছিয়াত্তর সন এবং ইংরেজি সতেরোশো সালে সেই ভয়ঙ্কর মনন্তর বা দুর্ভিক্ষে বাংলায় প্রতি তিনজনে একজন ব্যক্তি নিহত হয় খাদ্যের অভাবে মারা যায় প্রতি জনে একজন অর্থাৎ প্রায় এক তৃতীয়াংশ মানুষ মৃত্যুবরণ করে সূচনা লগ্নেই এই ধরনের একটি পরিণতি আমরা দেখতে পাই এবং পরবর্তী ইতিহাস জুলুম অত্যাচার এবং নিপীড়নের ইতিহাস মুসলিমদের উপর আলেমদের উপর কীভাবে ইংরেজরা অত্যাচার এবং জুলুম নির্যাতন করেছে আবার আমরা দেখতে পাই সতেরো উনিশশো সাতচল্লিশে যখন তারা এই ভারতবর্ষ ত্যাগ করে চলে গেল তার পূর্বে ১৯৪৩ তেতাল্লিশে আরেকটি ভয়াবহ দুর্ভিক্ষ দেখা গেল এবং সেটা এই বাংলাতেই অথচ এই বাংলা ছিল সম্পদের দিক থেকে সবচেয়ে সমৃদ্ধশালী অঞ্চল এবং সবচেয়ে সুজলা সফলা সুজলা সুফলা বা শস্য শ্যামলা যে ভূমি আমরা বলে থাকি সেটা ছিল এই বাংলা সেখানে দুইবার দুর্ভিক্ষ ঘটল ইংরেজদের শাসনামলে অথচ মুসলিমদের শাসনামলে এই ভূমি ছিল সবচেয়ে সমৃদ্ধশালী সম্পদশালী একটি ভূমি আমাদের অজ্ঞতার কারণে ইসলাম এবং মুসলিমদের শত্রুরা ইতিহাসকে এভাবেই আমাদের সামনে ভুল ব্যাখ্যা করে বিকৃত করে উপস্থাপন করছে আব্বাস আলী খান তিনি বাংলার মুসলমানদের ইতিহাস শিরোনামে অসাধারণ একটি বই লিখেছেন আমরা চেষ্টা করব সেই বইটি সংগ্রহ করে নেওয়ার জন্য এবং বাংলা মুসলমানদের ইতিহাস সম্পর্কে জানার জন্য সেই বইটির ভূমিকাতে তিনি অসাধারণভাবে বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা উল্লেখ করেছেন তিনি বলেন इतिहास एक जिर मध्य जीवनी शक्ति संचार करें जति के ध्वस करते हम तरह अतीत इतिहास भूलिए दीते विकृत कर पेश करते दुटि कथा बोलें एक नम्बर को जिंस करते हम अत इतिहास भूलिए दीते हैं अथवा जो इतिहास बड़ बड़ो घटनागलो भूलिए देा सम्भव ना तो बिकृत कर पेश करते हैं एक जो तथागित मुसलमान जी इसलम सम्पर् सठिक धारणा लाभ सूझ ना प তথাকথিত মুসলমান ইসলাম সম্পর্কে জানে না সঠিক ধারণা লাভের সুযোগ না পায় প্লাস সে তার জাতির অতীত ইতিহাস সম্পর্কে অজ্ঞ উদাসীন জানে না জাতির ইতিহাস সম্পর্কে সে জানে না তিনি বলেন তাহলে এই ব্যক্তির মুখ থেকে এমন সব মুসলিম এবং ইসলাম বিরোধী কথা বের হবে যে সমস্ত কথা একজন অমুসলিম ইসলামের শত্রু তার মুখ থেকে বের করতে হলে অনেক কাঠখর পোড়াতে হবে বা একজন অমুসলমান এই কথাগুলো তার মুখ থেকে বের করতে হলে সাত পাঁচ ভাববে তিনি বলেন যে এই ধরনের হস্তিমূর্খ মুসলমানদের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং মুসলমানদের জাত শত্রুরা তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে জানার মাধ্যমে বা আলোচনা শুরু মাধ্যমে গুরুত্ব আমরা কথা বলছি ইতিহাস জানার মাধ্যমে আসলে আমরা কোন বিষয় সম্পর্কে জানতে যাচ্ছি বা কি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি ইতিহাস শুধুমাত্র নিচক কিছু দিন তারিখ ঘটনা কিছু যুদ্ধ ক্ষমতার পালাবদল একজন শাসকের পরবর্তী নতুন শাসকের ক্ষমতায় আরো হন এগুলো ইতিহাস নয় এগুলো হচ্ছে ইতিহাসের কিছু সাধারণ ঘটনা মাত্র কিন্তু ইতিহাসের যখন আমরা আলোচনা করব মূলত এই আলোচনা হচ্ছে আল্লাহ আল্লা সুবহান সুনান সম্পর্কে জানা সুনান বা চির অপরিবর্তনীয় রীতিনীতি সম্পর্কে যে অপরিবর্তনীয় রীতিনীতির উপর পদ্ধতির উপর পরিচালনা করছেন সুতরাং ইতিহাস অধ্যয়ন মানে নিচক কিছু ঘটনা দিন তারিখ সম্পর্কে জানা নয় বরং সময়ের সাথে সাথে মানুষের আচরণের পরিবর্তন সম্পর্কে জানা শত্রু মিত্র সম্পর্কে জানা দোস্ত কাদ্দার সম্পর্কে জানা বিপদের আলামত দেখে বিপদ সম্পর্কে সতর্ক হওয়া এবং প্রস্তুতি গ্রহণ করা দূর দিনে ঘাবরে না যাওয়া উত্তরণের পথ খুঁজে পাওয়া আশাহত না হওয়া এগুলো হচ্ছে ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দিক। আমাদের আলোচনা শুরু করার পূর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ অবস্থান সেটা হচ্ছে যে আমরা যখন ইতিহাসের কথা বলছি ইতিহাস হচ্ছে বিশাল একটা সমুদ্রের মতো সেই সমুদ্রে আমরা যাত্রা শুরু করব। তাহলে শুরুতে আমাদেরকে বুঝতে হবে আমরা সঠিক অবস্থান গ্রহণ করেছি কিনা বা সঠিক পথের সন্ধান পেয়েছি কিনা ইতিহাসের মেইন ট্র্যাক কোনটি থেকে আমরা শুরু করব ইতিহাসের প্রধান রাস্তা কোনটি প্রধান সড়ক হাইওয়ে কোনটি কোথেকে আমরা শুরু করব এটা বুঝতে হলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে ইতিহাসের মেইন ট্র্যাক বা প্রধান অবধান প্রধান রাস্তা প্রধান সড়ক হাইওয়ে বা মূলধারা মানব জাতির ইতিহাসের মূলধারা বলতে আসলে কি বোঝায় মানব জাতির ইতিহাস এটা হচ্ছে মূলত আম্বি আলহিম সাল্লামদের ইতিহাস এবং পরবর্তীতে রাসুল্লাহ সাল্লাহ ইসলামের জীবনী তার সিরা এবং যারা তাকে অনুসরণ করেছেন সেই সমস্ত সলেহীন সাহাবি এবং সালাবদের ইতিহাস তারা মানবতাকে কি দিয়েছেন এবং তাদের অবদানে আজকে মানবজাতি বর্তমান অবস্থানে অবস্থান করছে ইতিহাসের দুইটি মূলধারা আমরা দেখতে পাই একটি হচ্ছে হকের পথ এবং সত্যের পথ আরেকটি হচ্ছে মিথ্যা বা বাতিলের পথ যারা বাতিলের অনুসরণ করতে চায় তারা বলতে চায় বা তার আপনাকে বিভ্রান্ত করতে চায় এই বলে যে মানবতা বর্তমানে যে অবস্থানে এসেছে এর পেছনে বহু বিজ্ঞানীদের অবদান রয়েছে এবং বহু সমাজবিজ্ঞানী দার্শনিক চিন্তাবিদ মতবাদ প্রদানকারী ব্যক্তিদের অবদান রয়েছে এবং এটা আমরা অস্বীকার করছি না আজকাল আমরা দেখতে পাই সেকুলার শিক্ষাব্যবস্থার কারণে আম্বি আলহিমসাল্লামদের ইতিহাস মাম জাতির প্রতি তাদের অবদান এই বিষয়গুলো আমাদের জীবন থেকে মুছে যাওয়া হয়েছে এগুলো আলোচনা করা হয় না উপরন্তু ইতিহাস সম্পর্কে মুসলিমরা অজ্ঞ গাফেল থাকার কারণে তাদের মধ্যেও এই প্রশ্নটি যেটা আসলে আসা উচিত নয় আজব্যাক্টির প্রশ্ন সেই প্রশ্ন তারা করে থাকেন যে সত্যিই তো মানবতাকে আম্বি আলহিমসালাম তারা কী দিয়েছেন বা তাদের অবদান এটা কিভাবে মানব জাতির ইতিহাসের মূলধারা হতে পারে কিভাবে তাদের আলোচনা তাদের ঘটনাগুলো আলোচনা এটা মানব জাতির ইতিহাসের মূলধারা কীভাবে হতে পারে এক্ষেত্রে আমরা যদি আসলে মানব এতদিনের যে পথ পরিক্রমা বর্তমান অবস্থানে মানব অবস্থান করছে সেটাকে যদি আমরা তিনটা ভাগে ভাগ করি সমস্ত মানুষদেরকে তিনটা ভাগে ভাগ করলাম প্রথম অবদানে বা প্রথম করতে যাচ্ছি তারা হচ্ছেন বিভিন্ন আদর্শ বা মতবাদ প্রদানকারী ব্যক্তি যারা মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেছেন মানুষকে তার জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করেছেন মানুষ কিভাবে পরিচালিত হবে কোন আদর্শের ভিত্তিতে কোন বিষয়গুলোকে সে উত্তম বলে গ্রহণ করবে এবং কোনগুলোকে মন্দ বলে বর্জন করবে এই শিক্ষা মানুষ কাদের কাছ থেকে পেয়েছে এখানে আমরা দেখতে পাই যারা হকের অনুসরণ করেন তারা বলে থাকেন এই শিক্ষা আমরা পেয়েছি আম্বি আল্লাহিমুসলামদের কাছ থেকে যার ধারা শুরু হয়েছে আজম আল্লাহি ইসলামের মাধ্যমে এবং পূর্ণতা পেয়েছে মোহাম্মদ সাল্লু ইসলামের মাধ্যমে কিন্তু যারা বাতিলের অনুসারী এবং বাতিলপন্থী তারাই ক্ষেত্রে বলবেন যে না আমরা এই আদর্শ পেয়েছি বিভিন্ন দার্শনিক চিন্তাবিদ সমাজবিজ্ঞানী এবং নিজেদের খেয়াল খুশি প্রবৃত্তির অনুসরণকারী মতবাদ প্রদানকারী ব্যক্তিদের কাছ থেকে যেমন প্লেটো এরিস্টল এবং পরবর্তী আমরা দেখতে পাই যারা সমাজতন্ত্রকে প্রতিষ্ঠা করেছেন যারা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছেন জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করেছেন সেই সমস্ত ব্যক্তিদের নাম তারা নিয়ে আসে এই দুইটা আদর্শের মধ্যে আমরা তুলনা করে দেখি কোন আদর্শ উত্তম আম্বি আলিমাসাল্লাম তাদের কাফেলা হচ্ছে এক লক্ষ হাজার ব্যক্তির কাফেলা অথবা দুই লক্ষ চব্বিশ হাজার ব্যক্তির কাফেলা এবং তাদের মধ্যে তিনশো দশের বেশি ছিলেন রাসুল এত বড় একটি কাফেলা তারা মানব জাতিকে যে আদর্শটি উপস্থাপন করেছেন উপহার দিয়েছেন সেখানে আমরা দেখতে পাই তারা একই মেসেজ উপস্থাপন করেছেন একটাই জীবনের লক্ষ্য উদ্দেশ্য একই বার্তা তারা প্রদান করেছেন এবং শুধুমাত্র সে আদর্শ বা লক্ষ্যকে উপস্থাপন করেই শেষ সন্নি বরং তারা সেই বিষয়ের প্রতি দৃঢ় বিশ্বাস সৃষ্টি করেছেন অপরদিকে বিভিন্ন দার্শনিক চিন্তাবিদ এবং মতবাদ প্রদানকারী ব্যক্তিরা শুধুমাত্র নিজেদের খেয়াল খুশি এবং অনুমানের অনুসরণ তারা করেছেন যার কারণে তাদেরকে আমরা একক বা ইউনিট হিসেবে নিয়ে আসতে পারি না বরং এক একজন ব্যক্তি যে মতবাদ প্রদান করেছেন পরবর্তী যুগে ব্যক্তিরা এসে সেই মতবাদের বিরুদ্ধে মতবাদ প্রদান করেছেন যার ফলে এগুলো পরস্পর সাংঘর্ষিক সুতরাং আমরা দেখতে পাচ্ছি শীর্ষস্থানে যারা অবস্থান করছেন অবদান মানব জাতির প্রতি অবদান আমরা আলোচনা করছিলাম শীর্ষস্থানে যারা অবস্থান করছেন তারা হচ্ছেন বিভিন্ন মতবাদ আইডিয়া জীবনের লক্ষ্য যারা মানবজাতিকে প্রদান করেছেন সেখানে আম্বি আলহিমসাল্লাম শীর্ষস্থানে অবস্থান করছেন দ্বিতীয় ক্যাটাগরি যারা প্রথম শ্রেণীর আদর্শকে গ্রহণ করেছেন এবং সেগুলোকে প্রচার করেছেন প্রতিষ্ঠা করতে সাহায্য করেছেন এই ক্ষেত্রে আমরা দেখতে পাব দ্বিতীয় ক্যাটাগরিতে হকের পথে বা হকের মডেলে যারা অবস্থান করেছেন তারা হচ্ছেন কারা আলে মুলামাগন সালেহিন সিদ্দিক এবং সুহাদা তাদের কাফেলা তারা আম্বি আলহিমসালামদের আদর্শকে মানুষদের মধ্যে প্রচার করেছেন প্রতিষ্ঠা করেছেন অপরদিকে দ্বিতীয় ক্যাটাগরিতে যারা প্রথম শ্রেণীর আদর্শকে অনুসরণ করেছেন বাতিলের মডেলে যারা অবস্থান করছেন সেখানে আমরা দেখতে পাবো সেই ক্যাটাগরিতে অবস্থান করছেন বিভিন্ন দিগ্বিজয়ী বীর যারা জাতীয়বাদী চেতনায় উদ্বুদ্ধ হয়েছিলেন নিজেদের দেশের জন্য যুদ্ধ করেছেন কিন্তু অন্য জাতির জন্য তারা কোনো অবদান দিতে পারেননি এবং এই যুদ্ধ ইতিহাসের বিভিন্ন সময়ে ছিল সম্পদের জন্য যুদ্ধ ক্ষমতার জন্য যুদ্ধ মূলত কোনো আদর্শের জন্য এই যুদ্ধগুলো ছিল না অনেকটা এটাকে আমরা বলতে পারি যে বৈধ ডাকাতি বৈধ ডাকাতি এগুলো ছিল জাতীয়তাবাদী বীরদের বীরত্বের কাহিনী এবং বাতিলের মডেলে দ্বিতীয় ক্যাটাগরিতে যারা প্রথম ক্যাটাগরি আদর্শকে অনুসরণ করেছেন তাদের মধ্যে আরও রয়েছেন বিভিন্ন কবি সাহিত্যিক শিল্পী এবং একই সাথে আরও কারিগর আবিষ্কারক এরাও থাকতে পারেন जमन बारिद मडेले द्वित कैटागर विभिन्न भी आविष्कारकर्मी जदि तरफ सठिक आदर्श ना थाके। तो तो खोतीर थे मानवजीन कत क्षतर कारण होते देते पाई जख द्वित विश्वजुद्ध समय हिरोसीमाते पारमानिक बोमा विस्फोन हलो एटम बोम विस्फोरण हलो आविष्कार की मूलत मानुषा एक अभिस हिसेब देखे ये एक जंत्र जे रखम जंत्र बर्तमान देखते मोबाइल टेलीविसन कम्पिवटार इंटरनेट ये सबग आधुनिक प्रजुक्त अवदान এই প্রযুক্তিগুলো মানবতাকে সমৃদ্ধ করতে দ্বিতীয় ধাপে কাজ করে প্রথম ধাপে কাজ করে যেই বিষয়গুলো একজন মানুষকে নিয়ন্ত্রণ করছে যন্ত্রপাতি আধুনিক গাড়ি ইত্যাদি মানুষ নিজেই নিয়ন্ত্রণ করছে সেটা ভালোর পথে হতে পারে খারাপের পথে হতে পারে কিন্তু প্রথম স্থানে একজন মানুষকে কি নিয়ন্ত্রণ করছে কোন আদর্শে মানুষ নিজের জীবনকে পরিচালিত করছে এটা হচ্ছে মানব জাতির ইতিহাসে সবচেয়ে বেশি যারা সমৃদ্ধ করেছেন সেই সমস্ত ব্যক্তি আম্বি আলিমসাল্লামদের অবদান এবং বাতিলের পথে বাতিলপন্থী ব্যক্তিরা এখানে ইতিহাসে যারা তৃতীয় ক্যাটাগরিতে অবস্থান করছেন প্রথম ক্যাটাগরি যারা আদর্শকে উপস্থাপন করেছেন দ্বিতীয় ক্যাটাগরি যারা সেই আদর্শকে প্রচার প্রতিষ্ঠা করেছেন এবং তৃতীয় ক্যাটাগরি সাধারণ মানুষ যারা পূর্বের অনুসরণ করেছেন সুতরাং এই তিনটি ক্যাটাগরি যখন আমরা পর্যালোচনা করে দেখতে পাই আমরা দেখতে পাই যে এখানে নিঃসন্দেহে মানবতাকে যারা সমৃদ্ধ করেছেন তারা আর কেউ নন আমি আলিমুসাল্লাম যা শুরু হয়েছে আদম আলাহি ইসলামের মাধ্যমে এবং পূর্ণতা প্রাপ্ত হয়েছে মোহাম্মদ রসুল্ল সাল্লা মাধ্যমে সুতরাং এই মডেল বা এটাকে যখন আমরা মেন ট্র্যাক ধরে মানব জাতির ইতিহাসকে আলোচনা করতে থাকব ঠিক তখনই আমরা হকের সন্ধান পাবো এবং সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে আমাদের ইতিহাস এটা শুধুমাত্র দিন তারিখ এবং ঘটনা পঞ্চীর আলোচনা নয় বরং এটা হচ্ছে আল্লাহর সুনান সম্পর্কে জানা এবং সময়ের সাথে সাথে মানুষের আচরণের পরিবর্তন সম্পর্কে জানা এটাই হচ্ছে ইতিহাসের শিক্ষা গ্রহণ করার সঠিক রাস্তা এই কারণে আমরা দেখি পাই আবু হাসান আলী নাদবী তিনি এই ইসলামের ইতিহাস সম্পর্কে মতমত ইসলামের ইতিহাস সম্পর্কে তিনি অন্যান্য মুসলিম উল্লামদের সাথে একমত পোষণ করে বলেছেন যে ইসলামের ইতিহাস এটা হচ্ছে অতুলনীয় বা ইউনিক ইতিহাস ইসলামের একটি অতুলনীয় ইউনিক ইতিহাস রয়েছে কেন কারণ হচ্ছে এই ইতিহাস মানুষকে আত্ম উন্নয়ন করতে সাহায্য করে সংশোধন করতে সাহায্য করে এবং তার মধ্যে অনুপ্রেরণা উদ্দীপনা সৃষ্টি করে ও অপরন্তু এই ইসলামের ইতিহাস এটা হচ্ছে কি আল্লাহর প্রেরিত চূড়ান্ত জীবন বিধান একই সাথে এটা হচ্ছে সার্বজনীন বা গ্লোবাল সারা বিশ্বের মানুষের জন্য শিক্ষা এই ইসলামের ইতিহাসের মডেলে রয়েছে সুতরাং যখন আমরা ইতিহাসের মূল ধারা সম্পর্কে আমাদের অবস্থানকে স্পষ্ট করলাম এবং নিজেরা বুঝতে পারলাম মূলত মানবতাকে কারা সমৃদ্ধ করেছেন সেই ক্ষেত্রে আমরা এখন আমাদের ইতিহাসের যাত্রা এবং ইতিহাস সম্পর্কে জানার গুরুত্ব বিস্তারিত জানার চেষ্টা করবো ইনশাআল্লা ইতিহাসের ঘটনাগুলোর দিকে আমরা কোরআনের দৃষ্টিতে তাকাবো কোরআনের মানদণ্ডে আমরা ইতিহাসের ঘটনাগুলোকে মূল্যায়ন করব যখন আমরা কোরআনের সাথে যেই মুহূর্তে আমরা কুরআনের সাথে কানেক্টেড হব আমরা একজন ইমানদার ব্যক্তি হিসেবে নিজেদের মধ্যে এটা অনুভব করতে পারবো যে মুহূর্তের মধ্যে আমরা একটি ভিন্ন জগতে পদার্পণ করেছি কুরআনের দৃষ্টিভঙ্গিতে এই পৃথিবীকে দেখা এটা এমন একটি জগৎ এমন একটি দৃষ্টিভঙ্গি এমন একটা পৃথিবী যা আমাদের কাছ থেকে আড়াল করে রাখা হয়েছিল গোপন করে রাখা হয়েছিল কোরবানি দৃষ্টিতে বিশ্ব ইতিহাসের দিকে পেছন ফিরে তাকালে আমরা দেখতে পাবো আমরা সংযুক্ত হয়েছি অসংখ্য আম্বি আলহিমুসাল্লামদের সাথে সলেহিনদের সাথে সুহাদাদের সাথে সিদ্দিক মুজাদ্দিদ এবং দায়ী ইল আল্লাহদের সাথে যাদের কুরবানি আর সংগ্রামের ইতিহাস এই বিশ্বজগতের শুরু থেকে চলে আসছে এই হাইওয়ে সিরাতস্তাকিম সরল পথ এই পথে আপনি দৃষ্টি দেওয়া মাত্র বুঝতে পারবেন এটাই হচ্ছে মানব জাতির ইতিহাসের মূলধারা মেইন ট্র্যাক অথচ কি কারণে আপনি এটাকে সাইড বলে মনে করছিলেন এর কারণ ছিল আপনি কোরআনের সাথে কানেক্টেড ছিলেন না আপনি কানেক্টেড ছিলেন নামধারী ডিগ্রিধারী বস্তুবাদী মানুষের আদর্শে যারা নিজেদেরকে গঠন করেছে সেই সমস্ত বুদ্ধিজীবীদের সাথে সুতরাং মানব ইতিহাস হচ্ছে আম্বি আলহিমুসলামদের ইতিহাস বানরের মানুষ আর গল্প এটা মানবজাতির জাতির ইতিহাস নয় এবং ইতিহাসের ঘটনাগুলো যখন আমরা পর্যালোচনা করব তখন আমরা দেখতে পাবো কিভাবে যুগে যুগে সর্বদা হকের বিজয় হয়েছে এবং আল্লাহর পক্ষ আল্লাহর দল সব সময়। বিজয় লাভ করেছে আলাসুম বলেন জেনে রাখো আল্লাহর দলই সফলকাম হবে সুতরাং এই দৃষ্টিকোণ থেকে যখন আপনি ইতিহাসকে দেখবেন এবং ইতিহাসকে জানা শুরু করবেন এটা আপনার ইমানকে বৃদ্ধি করবে আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেবে দুই নম্বর পয়েন্ট ইতিহাস আমাদেরকে জানতে হবে যদি আমরা বর্তমানকে বুঝতে যাই বর্তমানকে বুঝতে হলে ইতিহাস জানতে হবে বিভিন্ন জাতিগোষ্ঠী বা সভ্যতার বা সাম্রাজ্যের উত্থান পতনের ইতিহাস যখন আপনি জানবেন তখন এটা আপনার মধ্যে একটি উপলব্ধি জন্ম দিবে আপনি দেখতে পাবেন যে এই ক্ষমতা এবং বাহ্যিক চাকচিক্য এটা সব সময় হাতবদল হয়েছে পালাবদ করেছে এটা কখনোই চিরস্থায়ী নয় এর উদাহরণ হচ্ছে কুয়ো থেকে আপনি যখন বালতি দিয়ে পানি তোলেন একবার কি করেন খালি বালতিকে নিচে ফেলে দেন আরেকবার যখন টেনে তোলেন তখন বালতিটা পানি ভর্তি হয়ে উপরে উঠে আসে এই উদাহরণটা অনেকটা হচ্ছে যে বিভিন্ন জাতির মধ্যে ক্ষমতার পালা বদলের মতো কারো ক্ষেত্রে এটা চিরস্থায়ী নয় সুতরাং চিন্তাশীল মন নিয়ে যখন আপনি ইতিহাসের দিকে তাকাবেন তখন দেখতে পাবেন যে বর্তমানের অহংকারী অধ্যপূর্ণ জাতি যারা আল্লা দিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যারা মানুষের উপর অত্যাচার চালাচ্ছে জুলুম চালাচ্ছে দুনিয়াবী বস্তুগত সম্পদের কারণে প্রাচুর্যের কারণে দুনিয়াবী শক্তির কারণে গতকালক ইতিহাস আপনি যখন দেখবেন গতকাল এই লোকগুলো ছিল পরনির্ভরশীল এরা ছিল মুজলুম আজকে তারা জালিম সুতরাং এই ধারা থেকে আমরা বুঝতে পাচ্ছি অচিরেই অন্য তাদের স্থানটিকে দখল করে নেবে উদাহরণস্বরূপ যে ইহুদিরা আজকে এত কষ্ট দিচ্ছে দুনিয়াকে দাপট দেখিয়েছে কতকাল পর্যন্ত এরা এক টুকরো ভূমির জন্য ভিক্ষে করে বেরিয়েছে নিজেদের কোনো ভূমি ছিল না তাহলে ঠিক কি কারণে এই ক্ষণস্থায়ী বর্তমানকে আমাদের মধ্যে চিরস্থায়ী বলে মনে হয় এর কারণটা কি এটা হচ্ছে মানুষের একটি স্বভাব প্রবৃত্তি যখন মানুষ অতীত সম্পর্কে জানে না তখন বর্তমানের ক্ষণস্থায়ী অবস্থাকে তার কাছে চিরস্থায়ী বলে মনে হয় ইমামাল গাজল রহম্লা তিনি মানুষের এই অনুভূতি দুর্বলতা অর্থাৎ বর্তমানকে চিরস্থায়ী বলে মনে করার যে একটি প্রবণতা এটা সম্পর্কে এবং মানুষের ক্ষীণ দৃষ্টি সম্পর্কে একটি উদাহরণ দিয়েছেন তিনি বলেছেন যখন আমরা মধ্য দুপুরে মাথার উপরে সূর্যের দিকে তাকাই মধ্য দুপুরে মাথার উপরে সূর্য তখন দেখে এটাকে আমাদের কাছে স্থির বলে মনে হয় এর কারণ হচ্ছে আমাদের যদি সঠিক অবস্থান এবং সময় সম্পর্কে ধারণা না থাকে যদি আমরা না জানি কি কীভাবে প্রতিদিন নিয়ম করে সূর্য উদয় হয় আবার অস্ত যায় তখন আমাদের কাছে এটাই মনে হবে যে মাথার উপরে মধ্য দু সূর্য এটা চিরদিন তার নিজের অবস্থানে স্থির থাকে এক্ষেত্রে আমাদের চোখ আমাদেরকে প্রতারিত করলো কেন কারণ আমরা অতীত সম্পর্কে জানতাম না যখন আমরা জানবো তখন আমাদের কাছে এই বিষয়টাকে চিরস্থায়ী বলে মনে হবে না ক্ষণস্থায়ী বলে আমরা বুঝতে পারবো ঠিক এটাই ঘটছে বর্তমান অবস্থায় মুসলিমরা তাদের প্রতি সম্পর্কে না জানার কারণে এই অধোপতন এবং শোচনীয় অবস্থাকে তারা চিরস্থায়ী বলে মনে করছে এবং পশ্চিমাদেরকে সম্মানিত বলে মনে করছে তাদের অনুকরণ অনুসরণের মাধ্যমে তাদের আদর্শকে নিজেদের ভূমিতে প্রতিষ্ঠা করার মাধ্যমে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার মাধ্যমে অনুসরণ করার মাধ্যমে তারা সম্মান খুঁজছে কিন্তু এক্ষেত্রে আমাদের স্মরণ করতে হবে ওমর রাজি তুল্লাহ কী বলেছিলেন সেই কথাটি তিনি বলেছিলেন যে আমরা একটি নিচু বা তুচ্ছ জাত ছিলাম আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন ইসলামের মাধ্যমে যদি আমরা ইসলাম বাদ দিয়ে অন্য কোনো কিছুর মধ্যে সম্মান খুঁজি তাহলে আল্লাহ আমাদেরকে আবারও নিচু এবং অধপতিত করে দিবেন। এটাই হচ্ছে বর্তমান প্রেক্ষাপট ইতিহাস সম্পর্কে না জানার কারণে বর্তমানের অবস্থাকে আমাদের কাছে চিরস্থায়ী বলে মনে হচ্ছে অথচ আমরা যদি ইতিহাস জানতাম আমরা দেখতে পেতাম এই মুসলিমরা খুব বেশিদিন আগে নয় প্রায় তেরোশো বছর মুসলিমরা এই বিশ্বকে ডমিনেট করেছে গ্রিস মুসলিমদের ভূমি ছিল স্পেন মুসলিমদের ভূমি ছিল এমনকি ফ্রান্স পর্যন্ত মুসলিমরা পৌঁছে গিয়েছিলেন ইউরোপের রাজাবাদ ছাড়া তারা মুসলিমদেরকে জিজিয়া কর প্রদান করে টিকেছিল সুতরাং আপনি যদি ইতিহাস সম্পর্কে না জানেন তাহলে এই মানসিক দৈন্যতা এবং হীনমন্যতা থেকে কিছু আপনি মুক্তি লাভ করতে পারবেন না সামনে অগ্রসর হতে পারবেন না বরং পাশ্চাত্যের যারা দেশীয় দালাল শ্রেণী সেই সমস্ত বুদ্ধিজীবীরা বলেছেন আর তোমরা নিরাশ হো না এবং দুঃখ করো না যদি তোমরা মুমিন হও তোমরাই জয়ী হবে আর তোমরা নিরাশ হো না দুঃখ করো না যদি তারাও তো আর আল্লাহ বলছে পালা বদল এই দিনগুলোকে আমি মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন ঘটিয়ে থাকি এভাবেই আল্লাহ জানতে চান কারা ইমানদার এবং তিনি তোমাদের মধ্যে কিছু লোককে শহীদ হিসাবে গ্রহণ করতে চান অলিয়া আল্লাহ আমানু। এবং আল্লাহ অত্যাচারীদেরকে ভালোবাসেন না আল্লাহ এবং আল্লাহ যে এটা তো এই কারণে যে আল্লাহ হিমানদারদেরকে পাক সাফ করতে চান পবিত্র করতে চান এবং কুফফরদেরকে ধ্বংস করে দিতে চান সুফহান কত সুন্দর ব্যাখ্যা কাজে যখন আপনি কুরআনে আলোকে ইতিহাস জানবেন সেটা আপনার ইমানকে বৃদ্ধি করবে আত্মবিশ্বাসকে বৃদ্ধি করবে পশ্চিমাদের গোলামি থেকে মানসিক গোলামি থেকে আপনি ইংরেজি সালে একটি ঐতিহাসিক ঘটনা সেই সময়ে বাগদাদ নগরী মঙ্গলদের আক্রমণে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় প্রায় বিশ লাখ মানুষকে তার হত্যা করেছিল চল্লিশ দিন ব্যবধানে চল্লিশ দিন সময়ের মধ্যে এবং এটা আমরা বলছি প্রায় আজ থেকে আটশো বছর আগের কথা যখন বিশ লক্ষ মানুষকে হত্যা করতে হলে আপনাকে কোনো বোমা বিস্ফোরণের মাধ্যমে আপনি হত্যা করতে পারতেন না অর্থাৎ প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আপনাকে হত্যা করতে হয়েছিল অস্ত্রের মাধ্যমে তরবারির মাধ্যমে বর্ষার মাধ্যমে কিংবা যে কোনো উপায়ে সুতরাং আমরা দেখতে পাচ্ছি সেই সময় পরিস্থিতি কত ভয়াবহ ছিল চল্লিশ দিন সময়ের মধ্যে বিশ লক্ষ মানুষকে হত্যা করা মঙ্গলদের আক্রমণে মুসলিমদের শহর বাগদাদ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এরকম একটি অবস্থা এরকম একটি শোচনীয় অবস্থায় হালাকু খানের কন্যা তিনি বাগদাদ নগরীতে ঘুরে বেড়াচ্ছেন তিনি দেখতে পেলেন সেখানে একজন মুসলিম আলেম ব্যক্তি তাকে ধরে আনা হলো এবং হালাকু খানের কন্যা সেই আলেমকে অপমানিত করার এই সুযোগটি হাত করতে চাইল না সে বলল তোমাদের কোরআন ভুল তোমাদের ধর্ম মিথ্যা কারণ আমরা তোমাদেরকে ধ্বংস করে দিয়েছি তোমাদের কিতাবে যে আল্লাহ সাহায্যের কথা বলা হয়েছে কোথায় তোমাদের সেই সাহায্য কোথায় কোরআনের সাহায্যের ওয়াদা বাগদাদের আলেম কি বলেছিলেন তিনি বলছিলেন যে না তোমরা আমাদেরকে ধ্বংস কর নি আর কুরআনও মিথ্যা হয়ে যায়নি বরং আমরা পথভৃষ্ট হয়েছিলাম এই কারণেই রাখাল যেভাবে দলছুট ভেড়াকে দলে ফিরিয়ে আনতে নেকড়ে বা কুকুর ছেড়ে দেয় তেমনিভাবে মুসলিমরা যখন ইসলাম থেকে দূরে সরে যায় তখন আল্লাহ সুহাম তাল্লাহ তোমাদের মতন কুকুরকে আমাদের উপর ছেড়ে দিয়েছেন যাতে আমরা সঠিক পথে ফিরে আসি আর যখন আমরা আবার সঠিক পথে ফিরে আসবো আল্লা সুবাহ তাল্লাহ আবার আমাদের হাতে তোমাদেরকে ধ্বংস করে দেবেন এই বিশ্বাস এই অনুপ্রেরণা তিনি কোথায় পেলেন অথচ চোখের সামনে দেখতে পাচ্ছেন মুসলিমদেরকে মঙ্গলরা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিচ্ছে এই অনুপ্রেরণা তিনি পেয়েছেন কুরআন থেকে কুরআনের আলোকে যখন তিনি ইতিহাসের ধারা সম্পর্কে বুঝতে পেরেছেন তখন তিনি বুঝতে পেরেছেন এই অবস্থা সাময়িক এটা আবারও পালাবদল করবে এবং এর ব্যাখ্যাও তিনি পেয়েছেন কুরআনের আলোকে ইতিহাস জানার মাধ্যমে মুসলিমদের অধঃপতনের কারণ মুসলিমরাই মুসলিমরা যখন দিন থেকে দূরে সরে যায় তখন আল্লাহ শুধুমাত্র ইতিহাস জনক গুরুত্ব সম্পর্কে আলোচনা করছিলাম এবং আমরা বলছিলাম যে বর্তমানকে বুঝতে হলে আমাদের গতকালের ঘটনা জানতে হবে বা বর্তমানকে বুঝতে হলে ইতিহাস সম্পর্কে জানতে হবে বর্তমান যুক্তিকে আমরা যখন দেখতে পাই সারা বিশ্বে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে সারা বিশ্বের জন্য আদর্শ হিসেবে সমাজ ব্যবস্থা জীবন ব্যবস্থা হিসেবে গণতন্ত্রকে সামনে নিয়ে আসা হচ্ছে এবং তারা বলছে বর্তমান যুগ হচ্ছে গ্লোবালাইজেশনের যুগ বা বিশ্বায়নের যুগ সুতরাং আমরা অবস্থান করছি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময়ে ইমান এবং কুফরের মধ্যে চূড়ান্ত যুদ্ধ যেটাকে বুদ্ধিজীবীরা বলে থাকে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন বা সভ্যতার সংঘাত মূলত আসলে এটা হচ্ছে হক এবং বাতিলের লড়াই সেই লড়াইয়ের চূড়ান্ত পর্যায় মাত্র শুরু হয়েছে এরকম একটি অবস্থানে আমরা অবস্থান করছি আমরা যদি দেখি আলোচকালা পরিপূর্ণ জীবনবিধান ইসলামের এই চূড়ান্ত মেসেজ কুরআন যার মাধ্যমে দিন পরিপূর্ণ হয়েছে ইসলাম পরিপূর্ণ হয়েছে সেই বাণীকে প্রেরণ করার জন্য একটি বিশেষ সময়কে কি নির্বাচিত করেছেন এমন একটি সময়কে আলোচকালা নির্বাচন করেছেন যখন মানবজাতির প্রযুক্তিগত বৈজ্ঞানিক এবং ইন্টেলেকচুয়াল ক্ষমতা সামগ্রিকভাবে পূর্ণতা লাভ করার ফলে চূড়ান্ত ফলাফল পাওয়ার মতো অবস্থায় চলে এসেছিল অর্থাৎ সময়টা ছিল আল্লাহ মহম্মদ আল্লাহ নিয়ামত ভোগ করার সময় এবং সেই সময়টি এমন একটি সময় যখন আর কোনো ভৌগোলিক কিংবা জাতিগোত্রে বিভক্ত থাকার সময় নয় কোনো নির্দিষ্ট এলাকার নবী নয় দরকার ছিল একজন সারা বিশ্বের সার্বজনীন বিশ্বনেতার নেতার যিনি আলাসু মোহাম্মদ আল্লাহর পাঠানো বার্তাকে চূড়ান্ত সর্বশেষ বার্তাকে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেবেন সেটাই ছিল আলসু আল্লাহ সাল্লা আগমনের বিশ্ব পরিস্থিতি এবং তারপর থেকে আমরা দেখতে পাই ইসলামিক উম্মা এর প্রতিষ্ঠা এবং উন্নতি ছিল অবাক করে দেওয়ার মতো দ্রুত সম্পন্ন এই ইতিহাস পরিপূর্ণ হয়েছে বিভিন্ন ফিতনা এবং পরীক্ষার মাধ্যমে সংঘর্ষ হয়েছে অন্যান্য কালচার প্রথা এবং ধর্মের সাথে ফলাফলস্বরূপ আল্লাহর এই তুরান্ত বার্তা মেসেজ এমন একটি সভ্যতার মধ্যে খোদাই হয়ে গেল যারা কোনো নির্দিষ্ট অঞ্চল নয় বরং সারা পৃথিবীর মানুষদের নিয়ে গঠিত হয়েছিল দুনিয়ার সকল সভ্যতার মাধ্যমে সমৃদ্ধ হয়েছে ইসলামিক সভ্যতা উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই আল্লাহ রসুলের সাহাবিদের মধ্যে সালমান আল ফারেসি তিনি ছিলেন পার্সি বা ইরান অঞ্চলের সুহাইবার রুমি তিনি ছিলেন রোমান এবং বিলাল রাদিলু তিনি ছিলেন আবিসিনিয়ান বংশোদ্ভূত সুতরাং সূচনা লগ্ন থেকে ইসলাম ছিল একটি গ্লোবাল রিলিজিয়ান রাসুল্লাহ সাল্লাহ ইসলামকে যখন চৌদ্দোশো বছর পূর্বে তিনি পাঠিয়েছিলেন ঠিক সেই সময় সেই সময় থেকে ইসলামের আদর্শকে আল্লাহ সহ সারা বিশ্বের জন্য মনোনীত করেছেন কোরআনকে সারা বিশ্বের সার্বজনীন বলে উপস্থাপন করেছেন সুতরাং বর্তমানে আমরা যে গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের যুগের কথা বলছি এটা এই অর্থে সঠিক সারা বিশ্বে এখন একই আদর্শের প্রয়োজন মানবজাতি জাতি যোগাযোগ ব্যবস্থা প্রযুক্তিগত উন্নয়নের কারণে এমন একটি অবস্থা চলে চলে এসেছে যেখানে আর কোনো আঞ্চলিক জাতিগোত্রে বিভক্ত থাকার সময় নয় বরং সারা বিশ্বের একই আদর্শ একজন নেতা প্রয়োজন এই সময়টা হচ্ছে বিশ্বনবীর ওয়াদা অনুসারে বিশ্ব খিলাফা প্রতিষ্ঠা করার সময় রাসিকুল্লাহ সা যখন ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন সেই সময় থেকে ইসলাম ছিল একটি গ্লোবাল ধর্ম এবং অল্প সময়ের মধ্যে আমরা যখন মানব জাতির সভ্যতাগুলো দেখবো বিভিন্ন সভ্যতার প্রতিষ্ঠা কত সময় লাগলো এই বিষয়টা যখন আমরা দেখব আমরা দেখতে পাব সামান্য মরুর বুকে একটি ক্ষুদ্র এলাকায় ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার মাত্র পঞ্চাশ বছরের কম সময়ের মধ্যে থেকে বেশি পৃথিবীতে কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত হলো মাত্র পঞ্চাশ বছরের কম সময়ের মধ্যে অর্ধেকের বেশি দুনিয়াতে ইসলাম ছড়িয়ে গেল এই ইসলামী সভ্যতার জন্য পরবর্তীতে অবদান রেখেছেন পারস্য সাম্রাজ্যের ব্যক্তিরা ভারতবর্ষের ব্যক্তিরা গ্রিকদের ফিলসফি তুর্কিদের মিলিটারি এবং এক কথায় সারা বিশ্বের মানুষেরা সুতরাং এই ইসলামের ইতিহাস হচ্ছে আশ্চর্যরকম বৈচিত্র্যময় দ্রুতগতি একটি ইতিহাস এতে আছে সংঘাত যুদ্ধ বিতর্ক এবং বিদ্রোহ তিন নম্বর পয়েন্ট ইতিহাস জানার গুরুত্ব বৃদ্ধি পেয়েছে কারণ হচ্ছে ইতিহাসের পুনরাবৃত্তি বা রিপিটেশন ঘটে আমরা বলেছি যে বর্তমানকে বুঝতে হলে আমাদেরকে অতীত জানতে হবে এর কারণ হচ্ছে অতীতের ঘটনাগুলো আবার আজকের দিনেও ঘটতে পারে ইতিহাসের পুনরাবৃত্তি এটা হচ্ছে একটা মহাসত্য আর বলছি মহামতালা বিশ্বজগৎকে যে চিরন্তন অপরিবর্তনীয় সুনান বা নীতি পদ্ধতির উপর সৃষ্টি করেছেন তারই একটি প্রতিফলন আমরা দেখতে পাই বিভিন্ন জাতি বা সভ্যতার মধ্যে সংঘটিত হক আর পাতিলের লড়াইয়ে বর্তমানে মুসলিম উম্মা কাদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করবে এগুলো আমরা দেখতে পাই অতীতের জাতিদের ভুলগুলোর মধ্যে মুসলিম জাতিদের জন্য শিক্ষা রয়েছে যেমন কোরআনের একটি বড় অংশ জুড়ে বনি ইসরায়েলিদের কথা আলোচনা করা হয়েছে যারা ছিল মুসা আলহ ইসলামের উম্মত উম্মতে মোহাম্মদের পর যারা ছিল সংখ্যায় সবচেয়ে বেশি সাবেক মুসলিম উম্মা তাদের ভুলগুলো থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে বলা হচ্ছে এর কারণ হচ্ছে যে আমরা যদি শিক্ষা গ্রহণ না করি অতীতের সেই ভুলের পুনরাবৃত্তি আমরাও করবো ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে উদাহরণস্বরূপ আমরা দুইজন অমুসলিম দিগ্বিজয়ী পীরের কথা আলোচনা করতে চাই হিটলার এবং নেপোলিয়ন এই জন তারা সারা বিশ্বকে জয় করতে চেয়েছিলেন তাদের সামরিক শক্তির মাধ্যমে নেপোলিয়ন তিনি যেই ভুলটি করেছিলেন এবং যার কারণে তার পরাজয় ঘটেছিল হিটলার একই ভুল করেছিলেন সেটা হচ্ছে তারা উভয়ে শীতের মৌসুমে রাশিয়া আক্রমণ করেছেন এবং রাশিয়ার সেই বৈরী পরিবেশে শীতকালে তাদের বাহিনী নিয়ে তারা অগ্রসর হতে পারেননি এবং তারা পরাজয় বরণ করেছেন অথচ যদি তারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতেন তাহলে পরবর্তী ব্যক্তি অর্থাৎ হিটলার কিছুতেই শীতকালে রাশিয়া আক্রমণের মতো সিদ্ধান্ত গ্রহণ করতেন না কিন্তু কি কারণে মানুষ ইতিহাসের ভুলগুলোর পুনরাবৃত্তি করে বা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না এর কারণ হচ্ছে অহংকার এবং অধ্যত্ত্ব আরেকটি উদাহরণ মুসলিম ভূমি আফগানিস্তানের ক্ষেত্রে আমরা দেখি আফগানিস্তান এমন একটি ভূমি যেখানে সাম্রাজ্যবাদী শক্তিরা কখনোই নিজেদের প্রভাবকে বিস্তার করতে পারেনি এই ভূমিটি সময় আজাদ বা স্বাধীন ছিল ব্রিটিশরা এই ভূমিকে যেদের দখলে নিয়ে আসতে চেয়েছিল সামরিক সামরিক বাহিনী তারা প্রেরণ করেছিল এবং সেখানে তাদের শোচনীয় পরাজয় ঘটেছে ঐতিহাসিক ঘটনা কিন্তু এখান থেকে পরবর্তীতে অন্য কুফাররা শিক্ষা গ্রহণ করেনি রাশিয়ানরা তারাও তাদের সামরিক শক্তি এবং অধ্যত্বের কারণে এই আফগানিস্তানকে নিজেদের দখলে আনতে চাইল এবং এই ইতিহাস আমরা সবাই জানি কীভাবে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আক্রমণ করার কারণে পরাজিত হলো এবং সমগ্র সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল তারা অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেল দুইটি উদাহরণ থাকার পরেও আমরা দেখতে পাই বর্তমান পৃথিবীর সমস্ত তাগুদ্দদের সর্দার আমেরিকা এবং তাদের নেটো বাহিনী তারা এই আফগানিস্তানের ভূমিতে আক্রমণ করে সেটা সেটাকে নিজেদের দখল আনতে চাইল এবং আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রেও তারা শোচনীয়ভাবে ব্যর্থ হচ্ছে এবং প্রতিদিন তারা মার খাচ্ছে সেখানে মুসলিমদের বিজয়ের এক অসাধারণ গৌরব গাথা ইনশা আল্লাহ আল্লাহ মোহাম্মদাল্লাহ তৌফিকে এবং তার অনুমতিতে রচিত হতে যাচ্ছে এটা শুধুমাত্র সময়ের ব্যাপার মাত্র আমরা দেখতে পাচ্ছি যে ইতিহাস থেকে যদি এই জাতিগুলো শিক্ষা গ্রহণ করত। তাহলে কখনো তারা এই পূর্বের ভুলের পুনরাবৃত্তি করতো না সুতরাং ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে এবং ঐতিহাসিকরা বলে থাকেন যে হিস্ট্রি এটা নিজের অক্ষের উপর রিপিট করে বা নিজের কক্ষপথে সেটা ঘুরতে থাকে ২০০৩ সালে বাগদাদে নেটোবাহিনী যে আক্রমণ শুরু করে তার কারণে সেখানে দশ লাখের বেশি মুসলিমদেরকে হত্যা করা হয়েছে গণহত্যা এবং এর পূর্বে আমরা দেখতে পাই যে এটা ইতিহাসে নতুন কোনো ঘটনা নয় মুসলিমদের ভূমিতে এই বাগদাদেই বারোশো আটান্ন সালে আমরা বলেছি হালকু খানের নেতৃত্বে মঙ্গলরা কীভাবে গণহত্যা চালিয়ে বিশ লাখের বেশি মানুষদেরকে হত্যা করেছিল একইভাবে আমরা দেখতে পাই ফিলিস্তিনে বর্তমানে যেভাবে মানুষদেরকে হত্যা করা হচ্ছে এর নতুন কিছু নয় বরং এক হাজার নিরানব্বই সালে ইংরেজি সেই সময় আমরা দেখতে পাই খ্রিস্টান কুস্তিদাররা তারা জেরুজালেম এবং আল আকসা মসজিদ দখল করে নিয়েছিল কিন্তু এই ঘটনাগুলো থেকে আমরা কি শিখব সেটা হচ্ছে এই অধপতিত চূড়ান্ত অধঃপতিত অবস্থার পরে কি হয়েছিল বারোশো আটান্নতে যখন বাগদাদকে ধ্বংস করে দিয়ে সিরিয়ার উপর দিয়ে হালাকুখানের বাহিনী সমগ্র মুসলিম ভূমিকে দখল করার জন্য অগ্রসর হচ্ছিল তারা মিশরে এসে সেখানে তাদের যাত্রা থামিয়ে দিতে পারতে হল এবং মাত্র দুই বছর সময়ের মধ্যে অর্থাৎ বারোশো এবং এর থেকে পরবর্তী দুই বছর বারোশো ষাট সালে আলোচকআলা সাইফুদ্দিন কুতুজের উত্থান ঘটালেন এবং তার মাধ্যমে মঙ্গলদেরকে হটিয়ে দিলেন একইভাবে আমরা দেখতে পাই এক সালে যখন জিরুজালেম ধ্বংস হয়ে গেল আল আকসা মসজিদ কুফাররা তাদের নিজেদের দখলে নিয়ে গেল এরপর আলোচনার তাল্লা সেখানে সাবাহুদ্দিন আইয়ুবি নূর উদ্দিন জিঙ্কি রাহমউল্লাহ তাদের উত্থান ঘটিয়েছেন যারা এই ভূমিকে আবার মুক্ত করেছেন বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি মুসলিমরা ঠিক একই অবস্থায় দাঁড়িয়েছে যেখানে বিজয়ের জন্য আলো সমাধানকে প্রস্তুত করছেন যদি আমরা ইতিহাস জানতাম ইতিহাসের এই পুনরাবৃত্তি সম্পর্কে আমরা জানতাম এবং ইতিহাস জানলে আমরা আমাদের নতুন প্রজন্মের মধ্যে নতুন সালাহিনী সাইফুদ্দিন কুতুজ মোহাম্মদিন কাশিমের মতো ব্যক্তিদের উত্থান সম্পর্কেও জানতাম এবং যদি আমরা এই ইতিহাস ইসলামের ইতিহাস সম্পর্কে না জানি যদি আমাদের ভিড় হয়ে থাকে আলেকজান্ডার নেপোলিয়নের মতো ব্যক্তিরা কিভাবে আমরা সাইফউদ্দিন কুতুজ এবং সালাহদিনের মতো ব্যক্তিদের উত্থান আশা করতে পারি কুফারদের বাহ্যিক চাকচিক্য তাদের অর্থনৈতিক সমৃদ্ধি প্রযুক্তিগত উন্নয়ন আমাদের চোখ ধারিয়ে দিয়েছে আমরা সব কিছুতেই তাদের মতো হতে চাই তাদের অন্তঃ অনুকরণকে উন্নতি বলে মনে করছি অথচ কুরআনের দৃষ্টিতে ইতিহাস জানলে আমরা বুঝতে পারতাম ওদের সামনে চূড়ান্ত ধস অপেক্ষা করছে তারা এখন খাদের কিনারায় দাঁড়িয়েছে আর মুসলিমদের সামনে বিজয় অপেক্ষা করছে মানব এই ইতিহাসের পরিবর্তন ইতিহাসের এই যাত্রা এটা একই বৃত্তাকার পথ যাত্রী ভিন্ন একই রুটে একই রাস্তায় চলছে মানব জাতির কাফেলা আমাদের আলোচনা যে বিষয় নিয়ে চলছে সেটা হচ্ছে ইতিহাস এবং ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা সম্পর্কে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে কিন্তু কারা ইতিহাসের এই পুনরাবৃত্তি থেকে শিক্ষা গ্রহণ করে এক্ষেত্রে আমরা দেখতে পাই যে কুফাররা বা যারা একই ভুল বারাবার করে অমুসলিম যারা ইমানদার নয় এই সমস্ত ব্যক্তিরা ইতিহাসের ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ করে না বরং তারা সেই ভুলেরই পুনরাবৃত্তি করে এবং মানব ইতিহাস এই ভুলগুলো বারবার পুনরাবৃত্তির ইতিহাস কিন্তু ইমানদার ব্যক্তিদের জন্য আলোচকালা কুরআন দিয়েছেন এবং সেখানে অতীতের ধ্বংসপ্রাপ্ত জাতিদের উদাহরণের কথা মালা আমাদের সামনে উপস্থাপন করেছেন যেন আমরা এই পুনরাবৃত্তি থেকে শিক্ষা গ্রহণ করি তাহিদের বাণী উপস্থাপন অতঃপর মানুষদের মধ্যে কি প্রতিক্রিয়া দেখা গেল এক্ষেত্রে আমরা দেখতে পাই আম্বি আলহিমসাল্লামদের আহ্বানে একদল লোক ইমানদার যারা তারা সাড়া দিয়েছেন আরেক দল অবাধ্য অহংকারী ব্যক্তি তারা অস্বীকার করেছেন বরং এই সত্যের আহ্বানকে মিথ্যা প্রতিপন্ন করেছেন কিন্তু তাদের পরিণতি কি হয়েছে কমেলুত কমেনু আদ সামুদ জাতি ফেরওনের পরিণতি এই সবগুলো ঘটনা যেন একই ঘটনার ভিন্ন পরিস্থিতিতে আমরা পুনরাবৃত্তি দেখতে পাই এবং এটা আমরা আরও দেখি পাই আলোচ মাতলা এই ঘটনাগুলোকে অতীতে ধ্বংসপ্রাপ্ত জাতির উদাহরণকে আলোচনা মাতালা এই ঐতিহাসিক ঘটনাগুলোকে বিভিন্ন সূরায় একাধিকবার উল্লেখ করেছেন কিন্তু প্রতিটি উপস্থাপনায় ভিন্ন বক্তব্য রয়েছে এটা অনেকটা এরকম যেরকম একটা হীরের টুকরা একই হিরের টুকরা কিন্তু এর অনেকগুলো সার্ফেস বা পার্শ্ব দেশ থাকে বা পৃষ্ঠদেশ থাকে এ কারণেই একই ঘটনা অথবা একই ধরনের ঘটনা কিন্তু বিভিন্ন সুরায় আলোসভা মাতালা বারবার উপস্থাপন করেছেন এটা মূলত আমাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য আলোসভা মাতালা উদ্বুদ্ধ করেছেন কারণ এই ঘটনাগুলো হীরের টুকরার মতো যেখান থেকে আমরা অনেকগুলো পৃষ্ঠ বা সার্ফেস যেভাবে পাই হিরের টুকরাতে ঠিক সেভাবে এই ঘটনাগুলো থেকে আমরা বহুভাবে শিক্ষা গ্রহণ করে উপকৃত হতে পারি সুতরাং এটা পুনরাবৃত্তি নয় বরং নতুন উদ্দেশ্যে ভিন্ন ভিন্ন আঙ্গিকে আল্লাহ মোহাম্মদাল্লাহ কোরআনের বিভিন্ন স্থানে অতীতে ধ্বংসপ্রাপ্ত জাতিদের ভুলগুলোর পুনরাবৃত্তির উদাহরণ আমাদের সামনে পেশ করেছেন চার নম্বর পয়েন্ট আল্লাহ মোহাম্মদার সুনান সম্পর্কে জানা যে জাতির উত্থান পতনের ইতিহাস এগুলো থেকে প্রচুর শিক্ষণীয় বিষয় রয়েছে যদিও সেই বিষয়গুলো অতীত হয়ে গেছে কিন্তু এগুলো সমস্ত মানব জাতির জন্য কার্যকর এবং শিক্ষণীয় ভালো মতো যখন আমরা এই ঘটনাগুলো পর্যবেক্ষণ করব। একটি জাতি তারা সভ্যতায় উন্নয়ন করলো অন্য জাতির উপর প্রাধান্য বিস্তার করলো একসময় ধ্বংস হয়ে গেল এই সবগুলো জাতির উত্থান এবং পতনের মধ্যে যদি আমরা পর্যবেক্ষণ করি দেখতে পাব কোথায় যেন একটি মিল রয়েছে সব ঘটনার মধ্যে রয়েছে একটি অপরিবর্তনীয় বিশ্বজনীন নিয়ম নীতি সমস্ত জাতির ক্ষেত্রে এটা প্রযোজ্য তাদের নিজেদের অবস্থার জন্য এটা কার্যকর এবং এই অপরিবর্তনীয় বিশ্বজনীন নিয়ম নীতিকে কুরআন বলছে এটা হচ্ছে আলোচ মহামতাল সুনান বা চির প্রতিষ্ঠিত চির অপরিবর্তনীয় নিয়মনীতি। এখানে এক জাতি আলোচ মহমাতালা ধ্বংস করে দিচ্ছেন অন্য জাতির উত্থান ঘটিয়ে যেমন যখন বারোশো সালে বাগদাদ শহরকে মঙ্গলদের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছিল মুসলমানদের অধঃপতনের কারণে আল্লাহ মুহমতালা মঙ্গলদের উত্থন করিয়েছেন এবং তাদের মাধ্যমে মুসলিমরা যখন প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল সেই মঙ্গলদেরকে আল্লাহ মোহাম্মতাল্লাহ ইসলামে নিয়ে আসলেন এবং তাদেরকে দিয়ে ইসলামের খেদমত করিয়ে নিলেন সুতরাং এই জাতিগুলো পরিবর্তন এবং এক জাতিকে অন্য জাতির মাধ্যমে বদল করে দেওয়া এটা থেকে আমাদেরকে সতর্ক হতে হবে যে আমরা আসলে কোন জাতির অনুসরণ করছি ধ্বংসপ্রাপ্ত জাতির অনুসরণ করছি নাকি যাদেরকে দিয়ে আল্লাহ মুহমতাল অন্য অহংকারী জাতিদেরকে পরিবর্তন করিয়ে দিবেন সেই জাতির অনুষ্ঠান আমরা করছি জানা হচ্ছে পৃথিবীতে অধ্যত্তের কারণে এবং কুচক্রের কারণে এই কুচক্র কুচক্রীদেরকেই ঘিরে ধরেছে এবং আলু সুহানদালা বলছেন যে তারা তো কেবল তাদের পূর্ববর্তীদের দশা বা পরিণতির অপেক্ষা করছে অতএব আপনি আল্লাহর বিধানে কোনো পরিবর্তন পাবেন না এবং আল্লাহ পাবেন না উদাহরণ যেমন ফেরাউনের সময়কার পিরামিডগুলো গুলো এখনো পৃথিবীতে বিদ্যমান রয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই পিরামিড এবং ফেরাউনের ঘটনাগুলো থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করছি আমরা কি তাদের সেই জন্য গর্ববোধ করব। নাকি তাদের সেই ধ্বংস থেকে আমরা শিক্ষা গ্রহণ করে সতর্ক বার্তা গ্রহণ করবো বলছেন তারা কি জমিনে ভ্রমণ করে না করলে তারা দেখতে পেতো তাদের পূর্ববর্তীদের কি পরিণত বা পরিণতি হয়েছে অথচ তারা তাদের চেয়েও শক্তিশালী ছিল এবং আসমান এবং জমিনে কোনো কিছুই আল্লাহকে অপারোগ করতে পারে না নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান সুতরাং ইতিহাসকে জানা ইতিহাসকে তালাশ করার অর্থ হচ্ছে আলোচনাদার এই সুনান বা চিরন্তন পদ্ধতি সম্পর্কে জানা এবং ইতিহাসের দিকে যখন আমরা পেছন ফিরে তাকাই ইসলাম নজর দেয় এই সমস্ত জাতিগুলোর উত্থান পতনের মূল কারণ সেই দিকে তাদের মোরাল আত্মিক আধ্যাত্মিক এবং নৈতিক মাত্রাগুলোর দিকে যার কারণে আমরা দেখতে পাই কোরআনে ইতিহাস শিক্ষা করাকে বেশ কিছু ক্ষেত্রে ইমানের অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং ইলমের উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে আল্লাহ বলছেন তোমাদের আগে অতীত হয়েছে অনেক ধরনের সুনান বা জীবন আচরণ ফাঁসি রুফিল আর্দি তোমরা জমিনে ভ্রমণ করো এবং দেখো যারা মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের কি পরিণতি হয়েছে মানুষদের জন্য বর্ণনা মানুষদের জন্য বর্ণনা এবং যারা ভয় করেছে মুতাকিনদের জন্য এটা হচ্ছে হুদা পথ নির্দেশনা এবং উপদেশ উপদেশবাণী এবং ইতিহাস জানার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোরআনকে যদি আমরা বুঝতে যাই কোরআনকে বুঝতে হলে আল্লাহর সুনানকে বুঝতে হলে আমাদেরকে কিছু ইতিহাস সম্পর্কে অবশ্যই জানতে হবে মিনিমাম ইনফরমেশন আমাদেরকে অবশ্যই রাখতে হবে আদম আল্লাহি মানুষের সৃষ্টি আম্বি আলহিম আসসালামদের ইতিহাস রাসুল্লাহ সাল্লাহ আসাল্লামের আগমনের পূর্বের অবস্থা তার জীবনী এবং কিভাবে আলো সহ আল্লাহ এই সর্বশেষ বার্তাকে আল্লাহ রাসুল সাল্লাম করে রেখে গেলেন এই বিষয়গুলো অনেক ক্ষেত্রেই উল্লেখ করা হয়নি যেমন আমরা দেখতে পাই কুরাইশদেরকে অতীতের বিভিন্ন জাতিদের ধ্বংসপ্রাপ্ত হওয়ার ঘটনা উল্লেখ করে আলোচকাত বিভিন্ন সুরার মাধ্যমে তাদের ঘটনাগুলোকে উল্লেখ করে সতর্ক করেছেন কুরাইশদেরকে আধ সামুদ ইত্যাদি জাতি এবং আব্রাহার হস্তি বাহিনী এগুলো কিভাবে ধ্বংস হলো সেই কাহিনীগুলো বর্ণনা করার মাধ্যমে আল্লাহ মহামদালা তাদেরকে সতর্ক বার্তা দিয়েছেন কিন্তু সেখানে ঘটনাগুলোকে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি বরং রেফারেন্স হিসেবে উল্লেখ করা হয়েছে যদি কুরাইশরা পূর্ব থেকেই এই জাতিগুলো কীভাবে ধ্বংস হয়েছে সেই তথ্য না জানত সেই ঘটনাগুলো না জানত তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের উপদেশ উপদেশবাণী বা সতর্কবার্তা সাবধানবাণী তাদের উপর খুব অল্পই প্রভাব বিস্তার করত কিংবা করতো না যেহেতু তারা সেই ঘটনাগুলো জানেই না একইভাবে আমরা যদি কোরআনকে বুঝতে যাই তাহলে আমাদেরকে এই অতীতের ধ্বংসপ্রাপ্ত জাতি যাদের সম্পর্কে আলোচনা তোলা কোরআনে উল্লেখ করেছেন তাদের সম্পর্কে জানতে হবে এবং তাদের সেই ঘটনাগুলো থেকে নৈতিক শিক্ষা বা মোরাল লেসনকে আমাদেরকে গ্রহণ করতে হবে কোরআন ইতিহাসের বই নয় কিন্তু এখানে বিভিন্ন ঐতিহাসিক ঘটনাকে অবশ্যই উল্লেখ করা হয়েছে এবং আমরা দেখতে পাই কুরআনের প্রায় এক তৃতীয়াংশ এই সমস্ত ঐতিহাসিক ঘটনাগুলোকে কেন্দ্র করে বর্ণনা করা হয়েছে কাজেই আমাদের জন্য এটা অত্যন্ত জরুরি এবং আবশ্যক যে আমরা সঠিকভাবে এবং সুনির্দিষ্টভাবে ইতিহাসের এই ঘটনাগুলোকে অধ্যয়ন করব। যেন আমরা কোরআনের মূল নীতিগুলো সঠিকভাবে ইতিহাসের ধারা এবং ইতিহাসের এই পরিবর্তন এই বিজ্ঞান সম্পর্কে সুনির্দিষ্টভাবে জ্ঞান লাভ করা মুসলিম উম্মার জন্য অত্যন্ত জরুরি একটি বিষয় কেননা এটা ছাড়া আমরা কোরআনের মেসেজ থেকে উপকৃত হতে পারব না ৬ নম্বর পয়েন্ট হচ্ছে শিক্ষা দেওয়া মানুষকে সতর্ক করা সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে আদেশ দিয়েছেন এবং বলেছেন যেন আমরা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করি বিগত জাতিসমের ঘটনাগুলো পর্যবেক্ষণ করা চিন্তা গবেষণা করা এবং তাদের অবস্থার সাথে আমাদের অবস্থা আমাদের অবস্থানকে তুলনা করি মিলিয়ে দেখা সুতরাং এই বিগত জাতিদের ইতিহাস থেকে মুসলিমদেরকে নৈতিক এবং আধ্যাত্মিক প্রশিক্ষণ প্রদান করা সেই সম্পর্কে আলাহ সুমন্ত বলছেন সুরা ইউসুফে আল্লাহ সুহাম বলেন যে তাদের কাহিনীতে বুদ্ধিমানদের জন্য রয়েছে প্রচুর শিক্ষণীয় বিষয় লাকাদ কানা ফি কাসা সিহিম ইবরাতুল্লি উলিল আলবাব বুদ্ধিমানদের জন্য প্রচুর শিক্ষণীয় বিষয় রয়েছে আলোচকাতা আরও বলছেন এটা কোনো মন কথা নয় কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে তাদের জন্য পূর্বেকার কালামের সমর্থন বা পূর্বের কিতাবগুলোর সমর্থন হিসেবে আলোচকাল এই ঘটনাকে উল্লেখ করেছেন এবং এতে কি রয়েছে প্রত্যেক বস্তুর জন্য বিবরণ রহমত এবং হেদায়ত এই কোরআন যেটা আমাদের জন্য আলোচকালা আলোকবর্তিকা হিসেবে প্রেরণ করেছেন হেদায়ত হিসেবে প্রেরণ করেছেন দিক নির্দেশনা হিসেবে প্রেরণ করেছেন এখানে বই এরকম নয় কিন্তু এখানে আইন রয়েছে একইভাবে বিজ্ঞানের বিভিন্ন বিষয় কোরআনে উল্লেখ করা হয়েছে কিন্তু কোরআন শুধুই বিজ্ঞানের কোন বই নয় সুতরাং আমরা দেখতে পাই যখন এই সতর্কতা এবং শিক্ষাদানের মাধ্যমগুলোকে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে ইতিহাসের বিভিন্ন ঘটনাগুলোর মাধ্যমে আমাদেরকে করা হয়েছে বিভিন্ন জাতি কিংবা ব্যক্তির উদাহরণ এই ঘটনাগুলো মানুষকে সাবধান করে এবং সচেতন করে এবং মানুষের অন্তরে ব্যাপক প্রভাব বিস্তার করে অধিকাংশ বা প্রায় প্রত্যেক আলেম এবং তারা ইসলামের সম্পর্কে সুস্পষ্ট এবং ভালো জ্ঞান রাখেন সুতরাং আমরাও যদি মানুষকে ইসলামের দিকে আহ্বান করতে যাই এবং নিজেরা উপকৃত হতে যাই, অবশ্যই আমাদেরকে এই ঘটনাগুলো সম্পর্কে জানতে হবে